ইতলিয় ঈ মনৌ আল বিতু আলহামদুলিল্লাহ রবিলমিন তার আগে ছিল নজরের উপরে বেশ কিছু আলোচনা বদনজরের উপরে এবং উনসত্তর নম্বর আয়াতটা ছিল রিপিট করে যাই আহ তারা শহরে প্রবেশ করল করে ইসুফ আল্লাহ ইসলামের কাছে তারা দেখা করতে আসলো সব ভাইগুলো এক সঙ্গে সব ভাইগুলো আসলো। আনা আসল তিনি বেনি আলাদা করে প্রত্যেকেই তিনি সুন্দর করে মেহমানদারি করেছেন বেনি তার জন্য থাকার ঘর আলাদা করে দিয়ে তার সঙ্গে তিনি কথা বললেন মিললেন মানে একান্ত বসলেন শেষ পর্যন্ত বললেন পরিচয় তুলে যে আমি তো তোমার ভাই এখন তাহলে আমি জানি তুমি আমাদের ভাইগুলোর থেকে কিছু কষ্ট পেয়েছ তারা তোমাকে খুব ভালোভাবে ট্রিট করে নাই যেভাবে আমাকে করেছে তোমাকে তাই করেছে আমি জানি তো তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তারা যা কিছু করছে ওচিরেই এর একটা সমাপ্তি হতে যাচ্ছে ইনশাল্লা আল্প কদিন একটু সবর করা এই সবকিছুর একটা নতুন ইনশাআল্লা ব্যবস্থা হয়ে যাবে সঙ্গে পরিচয় তুলে ধরে তাকে তিনি বলে দিলেন এবং ইশারা দিলেন হয়তো যে আমি তোমাকে রেখেই দিব বা ভাইও অনুরোধ করেন আমি যেতে চাই না আপনার কাছেই থাকতে চাই আর আল্লাহ তালার হয়তো মর্জি আছে নবির আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করেন না সেটাই থাকলো এখন বাকি ভাইদেরকে তিনি বিদায় করছেন বা তাদেরকে খাবার দাবার দিয়ে উঠ ভর্তি করে তারা সবাই চলে যাবে দশ উট নিয়ে সেটা সেখানে বেনিয়ামিনের উঠো আছে সেখানেও মানে খাদ্য শস্য দিয়েছেন এগারো ভাই এখন রওনা করে দিয়েছে এখন এখানেই তিনি হয়তো বেনিয়ামিনকে বলেছে যে তুমি চুপচাপ থাকবা আমি ব্যবস্থা করছি একটা পরিকল্পনা আমার আছে তুমি আমার কাছে ফেরত আসবা এখন তাদের সঙ্গে যাও something is happening falamma jahhadahum bi jahazihim ja'ala as-siquaya tafir li akhi jakhon tader shob kichu khabar dawar khadshsh shosh taderke bhorti kore diye dilen tokhon tini badshar je siqaya ache pan korar patro er orthe hoy abar suwa al-malik pore shayat esheche jeita kore ojon kore mepe mepe ওই যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন সেই বাটিটাকে কি করা হলো এটাকে সবার অজান্তে যাওয়ার আগে সবাইকে খাওয়া দাওয়ায় বসায় দিয়েছেন ফাঁকে দিয়ে ওনার কোনো চরকে বা ওনার কোন কর্মচারীকে বলেছেন চট করে এই বাটিটা বেনিয়ামিনের বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে কেউ যেন না দেখে তো তারা খাওয়া দাওয়া করে এখন তারা রওনা হয়ে যাচ্ছেন সবাই এগারো ভাই উঠ নিয়ে বেরিয়ে গেছেন নির্দেশে চলে আসবেন তখন আওয়াজ আসলো ডাকা ডাকি করে একজন পিছন দিক থেকে রা তখন রওনা করে দিয়েছি কিছুক্ষণ পরে আওয়াজ আসলো এই যে শোনো শোনো এই যে তোমরা যারা যাচ্ছ মুসাফিরের দল তোমরা মনে কিছু একটা চুরি করেছ তোমাদের কাছে চোরাই মাল আছে তো তারা ডাকা টাকি করছে বাদশাহ কর্মচারীরা তাদেরকে বললেন ম্যাগা তাফটুন কি তোমাদের হারিয়েছে কোন জিনিস হারালো তোমাদের এটা বলে নাই কোন জিনিস চুরি হয়েছে কারণ ওরা তো চোর ধরতে চায় তা আমরা তো চোর না হয়তো বলা যা হারিয়ে গেছে কিন্তু ভুলে কারোর ভিতরে কিছু ঢুকলো কিনা তো ভাষাটা ব্যবহার করছে খুব কায়দা করে আপনাদের কোন জিনিস হারিয়েছে আমাদের বাদশার খাদ্যের শস্য মাপার যে পাত্র যে ভান্ড যে বাটি সেটা হারিয়ে গেছে কে নিয়ে গেছে কিভাবে ওইটা আমরা খুঁজছি তোমাদের এখানে আসি কিনা আমাদেরকে করতে হবে এক উঠের বোঝায় যতটুকুন উঠে এতটুকু মাল তাকে দেওয়া হবে ওয়ান বিহি জাইম আর এই ব্যাপারে আমার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে অথরাইজ করা আমি এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি এ লোক তারা এখন এটা চেক করবে তোমাদের কার কাছে এটা পাওয়া যায় কিনা দেখতে হবে আগের আয়াতে ইশারা পাওয়া যায় যে সে এটা বললো যে আমি গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ তোমরা কেউ যদি খুঁজে বার করতে পারো অমুকের কাছে আসে তাহলে তার জন্য এক উঠ মাল আছে। খুব কায়দা করে প্রেজেন্ট করা হচ্ছে কিন্তু তারা তখন সবাই বলে বস তারা কিছুই জানে না যে আল্লাহর কসম তোমরা ভালো করেই জানো আমরা একজন নবীর সন্তান আর আমরা জমিনের মধ্যে এই দেশে এসেছি বিদেশ থেকে মাল নেওয়ার জন্য খাদ্য শস্য নেওয়ার জন্য আমরা কোনো ফাসাদ সৃষ্টি করতে আসিনি কোনো অপকর্ম দুষ্কৃতির কোনো কাজ করতে আসিনি দুষ্কর্ম করতে আসিনি ওমা কন্যা সার কী আর জীবনেও তো আমরা কিছু চুরি করিনি আজকে চুরি করতে যাবো কিছুই চুরি করিনি আমরা এ চুরির অভ্যাস আমাদের নাই প্লিজ কর্মচারীরা বলল হ্যাঁ ঠিক আছে যদি পাওয়া যায় তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাও তো স্যার এ তোমরা চোর সাব্যস্ত বলেনা না তোমাদের কথা যদি ওদের কথায় করি ভদ্রতার সাথেই জবাব দিয়েছি তোমাদের কথা যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাহলে তোমাদের কি শাস্তি হওয়া উচিত বলতো কারণ হলো শাস্তি তো দেবে এই দেশের রাজা তাদের আইন অনুযায়ী জিজ্ঞাসা করতেছে তাহলে তার শাস্তি কি হওয়া উচিত ওদেরকে জিজ্ঞাসা করে এখানে হেকমত আছে হেকমত পরের বাক্যে উত্তর পাওয়া যায় যে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের নবীর শরীর আমাদের দেশের এই কার চুরে চোরাই মাল ধরা পড়লে তার শাস্তি হচ্ছে যে সে তার নিজে গায়ে খেটে তার এই শাস্তি ভোগ করবে অর্থাৎ সে কৃতদাসের মতো কাজ করবে হয়তো একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আছে যে এতদিন সে আমাদের দেশে তো একদম কয়েকখানার মধ্যে শাস্তি আছে জেলখানায় সশ্রম কারাদণ্ড বলে সশ্রম কারাদণ্ড তো তার মানে এই সে আটক হয়ে থাকবে এবং সে কিছু কাজ করবে কতদিন থাকবে গোলামের মতো ক্রীতদাসের মতো কাজ করতে হবে হয়তো একটা পিরিয়ড এটা ফিক্স করা হয়নি কোরআন শরীফ উল্লেখ করা হয়নি এইটা তার শাস্তি সে তাকে রেখে দেওয়া হবে এটা হলো আমাদের দেশের তরিকা ওনাদের নবীর দেশের তরিকা এটা কিন্তু ইসফ আল্লাহ দেশের সঙ্গে এখন জড়িত আছেন সেই দেশের তরিকা এটা না তাহলে কোনো যাবে তাদের দেশের আইন অনুযায়ী এই জন্য ইসফ আল্লাহিসামের এই পরিকল্পনা ছিল যে তোমরা তা শাস্তির কথা ওদের থেকে আদায় করে নিবা যদি পাওয়া যায় তারপরে তারা বললো যে যার যার ব্যাগের মধ্যে পাওয়া যায় চোরাই মাল তাকে রেখে দেওয়া হবে তাকে দিয়ে সশ্রম কিছু কিছুদিন কারাদণ্ড দেওয়া হবে বা তাকে দিয়ে কীতদাসের কাজ করা হবে কীতদাস হিসাবে এইটাই হলো আমাদের নিয়ম অনুযায়ী শাস্তি কেদালি কেনা যদি দেওয়ালি মিন আমরা এভাবেই এইরকম জালিম যারা হয় ক্রাইম করে তাদেরকে এইভাবে আমরা শাস্তি দেয় তো হয়ে গেলো শাস্তি ঠিক হয়ে গেল এখন তো আগে চোর ধরতে হবে মাল কোথায় পাওয়া যায় যারা রাজকর্মচারী তারা কি করলো হয়তো ইসলাম বলে দিয়েছেন যে বিনি আমি এটা সবার শেষের চেক করবা আগে বাকি ভয় ভাইগুলো সবার গুলো চেক কর তো সব ভাই দশ ভাই সব চেক করলো কারো ভাইয়ের ব্যাগের মধ্যে পাওয়া যায় না এগারো নম্বর ব্যাগ যখন চেক করলো বস্তা যে বস্তা হলো বিনিয়া মিনের পিঠে আছে ওইখান থেকে বের করে ফেললো বস্তা খুলে এই পাত্র ভান্ড তোতে এখন তো তাদের শাস্তির ফসলা তো হয়ে গেছে এখন তাকে আটক করা হয়ে গেল আর বাকিরা চলে যেতে বাধ্য হয়ে গেল তা আল্লা তালা এখন বলেন কেদা আলী কাকি দিনা আলী ইউসুফ আল্লাহ তালা বলেন আমি এটা প্ল্যান করলাম প্লট করলাম পরিকল্পনা করলাম ইউসুবের জন্য তাকে কিভাবে রাখবি এই বুদ্ধি আমি দিয়েছি হয়তো ওহি দিয়ে বুদ্ধি দেন অথবা ওনাদের মাইন্ডে চলে আসে যে এইভাবে করতে হবে আল্লাহ নিজে দায়িত্ব নিলেন কাদ আলীকে কেদ না আলী ইউসব কিভাবে সে পাবে না বলে কারণ এখন বলে দেওয়া আল্লাহর কাছে মশলা হাত নয় কিন্তু রাখা যাবে কিভাবে তাকে এইটা ছাড়া এই তরিকা ছাড়া ওদের আইন থেকে বের করা ছাড়া উপায় ছিল না ইল্লা আল্লাহ ইউসুফ যে দেশের দায়িত্বে আছেন ওই দেশের বাদশার নিয়ম ছিল কি না তাদের নিয়ম যে এরকম তাকে রেখে দেওয়ার কোন নিয়ম নাই হয়তো জরিমানা না বা কিছু একটা এরকম আছে একে রাখি রেখে দেওয়ার কোন ব্যবস্থা হবে না কাজ করার জন্য ব্যবস্থা ওদের দেশে আছে যে আমি এইভাবে আল্লাহ বলেন যে ইসব জানে নেতা এমন কি। ইসর তাম পরে বাদশাহ হয়েছেন এতক্ষণ যেটা আলোচনা হল গত সপ্তাহে বলেছিলাম যে প্রথম ইসলামের দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রীর মতো পরবর্তী পর্যায়ে তিনি অবশ্য হয়ে অবশ্যই তখনও তিনি প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন তো তিনি তখনও বলছেন যে তিনি জানেন এটা কিন্তু ওই দেশের বাদশার আইন হচ্ছে অন্যটা শাস্তি হিসাবে তো আল্লাহ তালা ওনাকে জানিয়ে দিয়েছেন নারফাউ দারা জাতি শা আমি এরকম অনেক এলেম দিয়ে জ্ঞান দিয়ে কিছু লোককে আমি হাই লেভেলে আল্লাহম কারণে আল্লাহ তালা এলিম দান করেন এবং তারা ইমানদার তাদের মধ্যে আল্লাহ তালা অবস্থা অনুযায়ী অনেক উপরে দিকে উঠান এরকম জ্ঞান দিয়ে দিয়ে আল্লাহ নিজেই এগুলা বলছেন কোরআন ইসলাম আলিম যদিও প্রত্যেক জ্ঞানীর উপরে আবার আর জ্ঞানী আছে কোন জ্ঞানী এখানে বোঝানো হচ্ছে মানুষের মধ্যে জ্ঞানী আসে কিছু আলিম আসে আলিম শিখেছে আবার সব আলিম এক একপর না কোন কোন আলেমের থেকে আরেক আলেম আরেকটু বেশি হাইভেলে গিয়েছেন পক্ষ থেকে আল্লাহ তো এবং এই ফাউকা দিয়ে এলমিন আলিম প্রত্যেক জ্ঞানের উপরেই আরেকজন জ্ঞানী আছেন তার চেয়ে হায়ার লেভেলে এই কথা তাফসিরে এসেছে যেমন একটু বেশি তারেক আলমের জ্ঞান আরেকটু বেশি তার চেয়ে আরেকজনের জ্ঞান আরেকটু বেশি এই প্রত্যেক জ্ঞানের উপরে আরেক জ্ঞানই আছে ও আলম আর সব আলেমের উপরে যা সবচেয়ে বেশি জ্ঞান আছে তিনি কে আল্লাহ রহমতুল্লাফসি বলেন শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে ও তা আল্লা ও পরবর্তী পর্যায়ের ওলামা রা দিলের আলেম যারা তারা এভাবে এই আল্লাহর দেওয়া এলম থেকে তারা আস্তে শিখেছেন উ আর সর্বশেষে এলেমের সিলসিলা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছে আবার আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহর কাছ থেকে এই জ্ঞান আসে তাই না আল্লাহ তালা তো সব নবীকে এই জ্ঞান দিয়েছেন আল্লাহ তালা আদম আলাহালামকে নাম নামগুলো সব শিখিয়ে দিলেন নাম বলতে শুধু নাম না সব কিছুর সম্পর্কে জ্ঞান ধারণা সব চলে আসছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসালামকে আল্লাহালা বলেছেন আল্লাহ তালা আপনাকে এমন কিছু শিখিয়েছেন জ্ঞান দিয়েছেন যা আপনি কোনোদিন জানা ছিল না আপনার তাহলে এই এই জ্ঞান আসে আল্লাহর কাছ থেকে এই জমিনের মধ্যে আবার এই জ্ঞান বাড়তে বাড়তে আল্লাহ ফতুকা দিন কোন জটিল বিষয়ে উত্তর দেন দেওয়ার পরে কি বলতে হয় আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে বেশি জানেন সবচেয়ে ভালো জানেন আর কেউ নিজে আমি খুব বেশি জানি এরকম চিন্তা করা খুবই বড় কথা বাড়াবাড়ি আমাদেরকে আল্লাহ তিনি সবচেয়ে আমাদের তারা যখন দেখতে পেল যে এখন বেনিয়ামিনের ব্যাগে পাওয়া গিয়েছে এখন তো তাদের এতক্ষণ তারা বড় গলা কথা বলছে অমা কুন সার জীবনে আমরা কেউ চুরি করি নাই এখন তো চোর ধারা পড়ে গেল এখন তারা তো বিপদে পড়ে গেল এখন এই মুখ দিয়ে এতক্ষণ বড় দাবি করলো এখন এর জবাব কি দেবে তারা এখন তারা বলল নিজেদেরকে এখন তাহলে একজন যখন চোর হয়েছে সবগুলাই তোমরা চোর বোধ হয় তোমাদের এই কারবারই এরকম আছে এইরকম একটা ব ধারণা হয়ে যায় কিনা রাজকর্মচারীদের এখন তারা নিজেরা নিজেদেরকে বাঁচানোর জন্য বললো কলু ইক আহমি কবল সে যদি চুরি করেই থাকে আসলে সে আমাদের সব ভাই আপন ভাই না তার ভাই আর একটা ছিল এর আগে সেই কাম চুরি টুরি করেছে ভালো আমাদের দুই ভাইয়ের মধ্যে সমস্যা তার আমরা ভালো আছি এইটা তারা প্রমাণ করার চেষ্টা এই খবর মানে ওদেরকে কিন্তু ধরে নিয়ে আসা হয়েছে সবাইকে আনার পরে এই কথা বলা হয়েছে অথবা ওইখানে কথাবার্তা হয় কিন্তু পরের আয়ের অংশে যেটা বলা হচ্ছে এই ওদের মন্তব্যটা শুনে ইসুফ আল্লাহ কেমন লেগেছে খুবই কষ্ট লেগেছে কিন্তু ইসুফ আলাহাম খুব গোপন রাখলেন নিজেকে এখনো ফাঁস করে দিলেন না প্রকাশ করলেন না খুব গোপনে রাখলেন মনে মনে বললেন কল মনে মনে বললেন নিজেরা খুব ভালো থাকলা ভালো হওয়ার চেষ্টা করলাম দোষটা আমাদের ঘাঁড়ায় দিয়ে আল্লাহ তালা সবই ভালো করে জানেন যে সমস্ত বর্ণনা আমাদের ব্যাপারে তোমরা করলে আমাদের বিষয়ে যা কিছু এখন বললে এসব মনে মনে বলছে না তাহলে ওরা ফেরত এসেছে বাচ্চার কাছে এই ঘটনা নিয়ে কারণ শুধু ওকে আনলে তারা যেতে পারতো কিন্তু তারা যাবে না তারা আসলো যে কোন রকমে বাদশা থেকে বেনিয়ামকে ছুটিয়ে নিয়ে যায় কিনা কারণ তাদের আব্বার সঙ্গে কি কথা হয়েছিল যে আমাদের জীবনের বিনিময় হলেও তাকে ফিরে আনবো বা আমাদের জীবনে একেবারে সব মরে যাওয়ার উপক্রম না হয়ে গেলে ছাড়বো না এই জন্য তারা চিন্তা চিন্তা করলো যে দেখি বুড়া বাবার কথা বলে বাদশাহ বা তার প্রধানমন্ত্রীকে যদি কনভিন্স করা যায় তা তারা আসলো এসে বলল হে আজিজ আজিজ আম ইনালাহু আবন শাহান তার যে বাবা আছে বাবা আবার তাকে ছাড়া না। প্রতি সাংঘাতিক আমরা তো মুসিবত চুক্তি করে নিয়ে এসেছি যে কোন মূল্যে নিয়ে যাব। ফাখুদ আশা দেয় তার জায়গায় বরং আপনি আমাদের একজনকে সশ্রম কারাদণ্ড দিয়ে রেখে দেন দাসের কাজ করান তাকে ছেড়ে দেন সে চলে রাখ আমাদের কাউকে রিপ্লেস করেন আপনাকে তো মনে ভালোই আপনি ভালো মানুষ অত্যন্ত উদার মনা খুব এহসান করেন তো আমাদের দরখাস্তটা রাখেন না আমাদের বাবার প্রতি একটু দয়া করেন তাকে ছেড়ে দেন আমাদের একজনকে আপনি আটকে রাখেন তিনি গেছে একজনে কাছে রেখে দেবা আরেকজনকে শাস্তি দেব তাহলে তো আমি বিরাট জুলুম করে ফেলবো আরেকজনের প্রতি এই কাম আমরা করি না এই দশ ভাই যখন হতাশ হয়ে গেল যে না এই আজিজ মেসেজ দেবে না দেবে না এখন কি করা যায় তারা বসে এখন মিটিং করলো যে কি করব কেমনে যাব বাবাকে কি বলবো সারা কেমনে যাই বড় ভাইটা সবার বড় যে ভাই সে বলে বসলো তোমাদের তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের সঙ্গে কি অ্যাগ্রিমেন্ট করেছিলেন চুক্তি করেছিলেন কথা পাকাপ্ত করে ওয়াদা নিয়েছিলেন মনে আছে যে কিছুতেই তাকে ছেড়ে আমরা যাব না আর এর আগে তো আমরা আরেকটা অপরাধ করেছি তোমরা কি করেছিলে তার ভাই ইসুপের ব্যাপারে সেটা মনে আছে আও কাজে আমি এই জমিন থেকে আমি আর ওই জমিনে যাব না আমি আমাদের বাবার কাছে এই চেহারা দেখাতে যাব না আমি এখানে পড়ে থাকব। তোমরা যাও বাবা যদি বলে যে থাকে আর আসতে বল তাহলে আমি যাব সে তাদের সবার মধ্যে একটু ভালো কারণ প্রথমবার যখন ইস্যু কুয়ায় ফেলে দিয়েছে তাদের বুদ্ধি ছিল আরেকটা আরে এই বেচারা একটু লঘু বুদ্ধি দিয়েছেন তাদের বুদ্ধি মেরে ফেলতে হবে ইস্যুকে তিনি জানে মেরো না তা থেকে যান ছড়ানোর জন্য তার কুয়ার মধ্যে ফেলে যাও ও অন্যান্য পথি টোথেকে আসলে কোনোদিকে নিয়ে যাবে নিরুদ্দেশ হয়ে গেল অন্তত জানে মারার মতো গুণা করলাম না এই বেচারা কিছু ভালো আর বাবার ব্যাপারেও তার এখন কষ্ট হচ্ছে যে আমি বাবাকে মুখ দেখাবো কেমনি আল্লাহ আখাই অথবা আল্লাহ যদি করে দেন আমার জন্য অর্থাৎ আমি থাকি এখানে দেখি বাচ্চারে আরো ঘুরাই ঘরাই কোন রকম রাজি করা যায় কিনা আল্লাহ যদি ফয়সলা হুকুম হয় তাহলে আমি সেটা চেষ্টা করে আমি যাব না তাকে সারা আমার কাছে এটা সম্ভব না অল আহু আইরুল হা কিমিন আল্লাহ উত্তম ফায়সলা দানকারী তিনি কি ফসলা দেবেন আমি দেখি বাবা কি বলো যে হ্যাঁ আমাদের পিতা আপনার ছেলে তো চুরি করে বসেছে আমাদের ভাই না আপনার ছেলে সব ভাই তো এই যে সব লোকদের মধ্যে দূরত্ব পয়দা হয়ে যাওয়াই সব সমাজে এগুলা আছে ইল্লা আপনার ছেলে তে চুরি করে বসেছে ওমা শাহিদ ইল্লা বিমা আলিম না এখন তারাও জানে বিনিয়ন্ত এরকম কাম নাই তো তারা এ কথা বলবা যে আমরা তো দেখি নাই সে চুরি করছে বলে ইল্লা বিমা আলিম না কিন্তু পরে মাল ধরা পড়ার পরে যেটা জানলাম আর কি আমাদের চোখের সামনে কোন চুরি করে না আমরা জানতাম না কেমন এটা ঘটলো আর আমাদের অগচরে চোখের দৃষ্টির বাইরে সে কিছু করে থাকে কিছু ঘটে যায় এরকম এটা তো আমরা সারাক্ষণ পাহারা দিতে পারি নাই আমরা ব্যাপারটা আমরা নিজেরা দেখিও নাই কিন্তু এরকম তো ধরা পড়ে গেল এভাবে ক্লিয়ার করো ব্যাখ্যা করে আবার কাছে গিয়ে যাও বলো তো এখন এই যে গ্রাম গুলোর উপর দিয়ে আমরা আসছি যে আমরা পার হয়ে আসছি যেখানে ধরা পড়েছে এবং আমাদের সঙ্গে যেগুলো যে সমস্ত কাফেলার ছিল সবাইকে জিজ্ঞাসা করেন কোনো আপনি আমাদের অবহেলা করেছি সবাই সাক্ষী আছে জিজ্ঞাসা করেন আর আমরা আপনাকে মিথ্যা কথা বানিয়ে বলছি না এখন আগেতে তো মিথ্যা কথা বানিয়ে বলছে কি বলছিল এইসবকে এখন কোন কাহিনী আবার বানিয়ে নিয়ে আসে বাবা এই কথা মনে করে যে আমরা যে চুরি করলো সে ধরা পড়ে গেছে এবং এই জন্য মানে চুরি করে নাই মানে ব্যাপারটা এরকম সাজানো হয়েছে এবং তিনি যে আটক হয়ে গেছেন এই কারণে বাবা তো বিশ্বাস করবেন বিশ্বাস না করলে আমাদের সঙ্গে যারা অন্য কাফেলা এই দেশ থেকে গিয়েছিল আর যে সমস্ত জায়গা আমরা পার হয়ে আসছি সবাইকে আপনি খোঁজ খবর নিয়ে জিজ্ঞাসা করেন যে আমরা কি মিথ্যা কথা বলছি না সে এই কারণে ধরা পড়ে আটক হয়েছে এই ঘটনাটা সত্য কিনা বাকি দিকে জিজ্ঞাসা করে আপনি কনফার্ম হন আপনি আমাদেরকে অবিশ্বাস করবেন না যে আগে যে বিশ্বাস করেন এখনো বিশ্বাস করেন না এরকম যেন না হয় আমরা সত্য কথাই বলছি কিনা তাদেরকে জিজ্ঞাসা করেন আসালিবি হাকিম তিনি বললেন বরঞ্চ তোমাদের আমি বুঝতে পারি না যে তোমাদের মন তোমাদের নাফস তোমাদের হৃদয় বিবেক কোন জিনিস কিভাবে তোমরা কোনটা করেছ আই এম নট ক্লিয়ার কারণ বিনিয়ামিন চুরি করার মতো মানুষ না কোনটা তোমরা করছো আল্লাহ ভালো জানে তোমরা উনি বিশ্বাস করতেছেন না তাদেরকে এখন তিনি তো বুঝতে পেরেছেন এভাবে তাদের সঙ্গে চিল্লা চিল্লি রাগারাগি করলেও কোনো লাভ হবে না কোনটাতে তারা ঘটিয়েছে কি ঘটলো আসলে সব জামিল আমি সবরে জামিল করব। আমাদের দেশে লোকেরা বলে মৃত্যুর সংবাদ পেলে কাউকে আল্লাহ তালা কাছে সবরে জামিল করেন সাবরুন জামিল সুন্দর সবর করেন্লি অস্থিরতা এগুলো করেও অনেক সময় সবর করা লাগে সবর তো করাই লাগে বাধ্য হয়ে করতে হয় না এরকম আপনার যদি সেদিন আমাকে এক লোক বললো আল্লাহ আকবর যে এক লোক আমানত রাখছে আরেক লোকের কাছে একশো হাজার পাউন্ড একটা ব্যাগের মধ্যে রেখে থলের মধ্যে দিয়া আপনি টাকাটা রাখেন একটু এক জায়গা হেফাজতে কয়েকটা ব্যাগের মধ্যে আসে রাখেন ওই ব্যাগটা দিয়ে দেন খালি ব্যাগ দিয়ে দিছে ক যে টাকা না কিন্তু যাই দিয়েছেন তাই তো আমি তার করে দেখি নাই আসলে আমাকে জিজ্ঞাসা করতেছে যে এখন ওই লোক যার কাছে তাকে কসম না আমি টাকা সরাই নাই মসজিদে জিজ্ঞেস করছে মসজিদে নিয়ে তার কসম করানো জাহাজ আছে কিনা শরিয়াতে একশো হাজার পাউন্ড হারিয়েছে এটা যদি মসজিদে জিজ্ঞাসা করার জাহাজ না হয় তো বেচার আর কোনো উপায় থাকলো না কিন্তু আমি বললাম যে শোনেন যে টাকা যদি চুরি করে থাকে মসজিদে কসম করলেও সে করতে পারবে করে ফেলবে কিন্তু এই দ্বারা আপনি টাকা পাবেন না যদি একশোটা একশো হাজার পাউন্ড আত্মসাত করে তার কাছে এত মজা লেগেছে এটা সে ছাড়বে না সে কসম করে ফেলবে এখন ওই যে লোক টাকা হারিয়েছে তার কেমন লাগছে বলেন এক লক্ষ পাউন্ড এর শোক কি সোজা শোক এরকম যখন সুখের খবর আসে মানুষের জীবনে অনেক বড় অ্যাক্সিডেন্ট ঘটে অনেক কিছু ঘটে অনেক বড় কিছু হারিয়ে ফেলে মানুষ কিন্তু পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় কি লঙ্কা কাণ্ড ঘাটিয়ে ফেলে কাউকে খুন করে ফেরাই পর্যন্ত এরকম হয়ে যেতে পারে কিন্তু ইসুব আলাহ সাল্লাম ইয়াকুব আল্লাহ সাল্লাম বলেন সবরণ জামিল আমি এর চেয়ে বেশি কোন রিয়াকশন দেখাবো না কি যে আমার আল্লাহ করছেন কি ঘটল সবর জামিল আমি আল্লাহর কাছে সুন্দরভাবে সবর করব তবে আমার আশা আছে আমার মনে হয় আল্লাহ তালা আমাদের ওই দুইজন আল্লাহ সঙ্গে নিয়ে আসবেন আমার কাছে কারণ তিনি স্বপ্ন দেখে ছিলেন নবীসুফ আল্লাহ স্বপ্ন আহাদা আসাদা কাউ কাবা মা এগারো তারকা চন্দ্র সূর্য সেলা করছে ইসুফ আল্লাহ সালামকে মানে সম্মান দেখাচ্ছে সেই সময়টা তো আসেনাই ইসুব তো জিন্দা আছে উনি এখনো জানেন কোথায় আছে সেটা জানেন না থাকবে কারণ তার এগারো ভাই একটা তো মরে যেতে পারে না ইসুফ আল হাসান বারো ভাই সবাই জিন্দা আছে তিনি আলিমুল হাকিম নিশ্চয়ই তিনি আল্লাহ অত্যন্ত জ্ঞানী এবং মহা মহাজ্ঞানী বুদ্ধিমান তার পরিকল্পনা কেন এরকম ঘটছে কিভাবে তিনি আমাকে বাইকে দেখাবেন ছেলেকে কি করবেন তিনি কবে সেটা ঘটবে আমি তো সেগুলো কিছু জানার আমার উপায় নাই আমার আল্লাহ তিনি আলিম এবং তিনি হাকিম তিনি মহা জ্ঞানী তিনি বুদ্ধিমান তিনি অবশ্যই কিছু একটা পরিকল্পনা করছেন হয়তো বা তার খবর আমি উচুরেই পেয়ে যাবো ইনশাআল্লাহ তিনি মনে করছেন এই শেষ বিপদটা হয়তো ওনার বিপদ মুক্তির কারণ হয়ে যাবে সেটা খুব কাছাকাছি এসে গেছে তিনি তাদের সঙ্গে আর কোন কথাই বলতে চাইলেন না বিশেষ বাড়াবাড়ি করলেন না ওনার ভালো লাগলো না তাদের কাছ তিনি চলে আসলেন নিজ ঘরে নিজ হুজরায় এসে আল্লাহর কাছে ফরিয়াদ করলি আসা আল্লাহ ইউসুফ আহা ইউসুফ ইউসুফ এর দুঃখ কষ্ট কেমনে সহ্য করি আল্লাহ কতদিন সহ্য করবো কতদিন আমাকে অপেক্ষা করতে হবে আল্লাহ আল্লাহর অবিয়া দত আইনা হুম আর দুঃখ কষ্টের কানতে কানতে ওনার চোখগুলো সাদা হয়ে গেল চোখে ছানি পড়ে গেল চোখ মারে একরকম দৃষ্টি হারিয়ে ফেললেন আর চোখেই দেখেন না কানতে কানতে আহুয়া কাদিম অনেক দুঃখ কষ্ট দিলটা একেবারে মানে যেন চিরে টুকরা টুকরা হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে মিনাল তলুনালিক আল্লাহর কসম বাবা আপনি তো এখন ইসুবের কথা স্মরণ করতে করতে তা কন হারা হ্যাঁ আপনি মনে হয় একেবারে সমস্ত শক্তি নিঃশ্বাস করে ফেলবেন নিজের নিজে একেবারে শুকিয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন এবং এক পর্যা হালাক হয়ে যাবেন আপনি তো মরেই যাবেন মনে হয় এত বেশি কষ্ট কারণ নিচ্ছেন বাবার প্রতি এখন তাদের দয়া সৃষ্টি হচ্ছে বাবাকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি যেটা ঘটে ঘটে গেছে আপনি এখন সবর করেন আপনি এত কষ্ট করলে এত কানতে থাকলে আপনি তো আরো দুর্বল হয়ে যাবেন আপনি তো মরেও যাবেন তোমাদেরকে নিয়ে বকাবকি করেছি আমি আমার চোখের পানি কার কাছে ফেলি আল্লাহর কাছে আমার সমস্ত দুঃখের কথা বলি আল্লাহর কাছে বলার মধ্যে কোনো আপত্তি আছে কোনো আপত্তি নাই আল্লাহর কাছে যত কান্নাকাটি করা যায় অনেক সময় মা কে হারিয়ে আত্মীয় স্বজন হারিয়ে লোকদের চোখে পানি আসেন ইমামদের কাছে আসেন জন্য তা আমি বলি এই যে চোখের পানি ফেলছেন কাঁদছেন কথা বলতে পারছেন না এই কান্না যখন নামাজের বিছানায় আল্লাহর কাছে নামাজ পড়ে চোখের পানি ফেলে হাত তুলে বাবা মার জন্য দোয়া করবেন সে কান্নার অনেক দাম আছে আর যদি সব ভাই বোন সবাই মিলে একেবারে বেকার চোখের পানি আল্লাহর কাছে ফেলতে পারি তো ইয়াকুব আল্লাহ বললেন আমি তো আর কারো কাছে কান্নাকাটি করি না আমি চোখের পানি নামাজে সেজদায় দোয়া কার কাছে ফেলি আল্লাহর কাছে তবে শোনো আমি জানি আল্লাহর কাছে পক্ষ থেকে এমন কিছু যা তোমরা জানো না আমি জানি ইউসুফ এভাবে মরে যাওয়ার কথা নয় তার স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাল্লাহ কখন কিভাবে হবে তা আমি জানি না কোথায় আছে কষ্ট হচ্ছে আমার তোমরা একটু খোঁজো তাকে হে আমার সন্তান কম শোন খুঁজে পড়া বিভিন্ন দেশ দেশে এলাকায় ডিস্ট্রিক্টে গ্রামে পাড়ায় পাড়ায় খোঁজো ইসব কোথায় পাওয়া যায় কিনা তার ভাই পাওয়া যায় কিনা বল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ না। আমার আশা আছে আল্লাহ মিলাই দিবেন আর কেউ বঞ্চিত তৃতীয়বার তাদের খাবার শেষ বাদশাহ কাছে আবার তারা আসতে হচ্ছে ওই সময় আসার আগে এই খবর দিলেন যে যাওয়ার পথে ইস্যুকে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে যাওয়া আর বেনিয়ামিনটা ওখানে আসে আমার বিশ্বাস পেয়ে যাবা খুঁজে যাও খাদ্য আমি এখন আল্লাহর রহমান থেকে নিরশ হইনি কাফেররা সারা কেউ কোন অবস্থাতেই আল্লাহ রহমান থেকে নিরাশ হয় না মোমেন তার যতই বিপদ আপদ দুঃখে রাতনার ঘটনা ঘটে যা কিন্তু তার একজন আছেন উদ্ধারকারী তিনি কে আল্লাহ তিনি আল্লাহর কাছে তার কিছু পাওয়ার আছে না নাই আছে কোথায় পাওয়া যাবে কেমন দিন এই একশো পাউন্ড শোধ করবে কি দিয়ে সবার এদের সব নেক আমল দিয়ে শোধ করে হতে এই কারণে সেই ডান্নাতে চলে যেতে পারে কাজে যত বড় বিপদে ঘটে প্রত্যেকে বিপদের মোকাবিলা আল্লাহ যেটা পাওনা আছে সবর করলে আল্লাহনা হলে আখেরাতে আল্লাহ অবশ্যই তাকে এর বদলা দেবেন তিনি এই কথা বলে তাদেরকে ওসিয়ত করে দিলেন এবার তারা থার্ড টাইম এই নয় ভাই তাদের উঠ নিয়ে আবার আসছে আজিজে মেসের কাছে খাবার নাওয়ার জন্য এখন সেখানেই আসল জিনিস এবার ডিসকভার হয়ে যাবে হোয়াট ইজ দা ডিসকভারি ইট ইজ নেক্সট ইনশাল্লাহ আল্লাহ তালা তিক দিলে ইনশাআল্লাহ